আনাস রজিলাতলা আনহ হতে বর্ণিত তিনি বলেন আজকাল কোনো জিনিসই সে অবস্থায় পায় না যেমন নবী সাল্লা সাল্লামের যুগে ছিল প্রশ্ন করা হল সালাত কি সেরকম তিনি বললেন সেক্ষেত্রেও যা হক নষ্ট করার তা কি তোমরা কর